আনাস ইবনু মালিক রাজিয়াল্লাতাল হতে বর্ণিত নাবি সাল্লা আলাইস্লাম কিবলার দিকের দেয়ালে কফ দেখে তার নিজ হাতে মুছে ফেললেন এবং তার চেহারায় অসন্তোষ প্রকাশ পেল বা সে কারণে তার চেহারায় অসন্তোষ প্রকাশ পেল এবং এর প্রতি তার ক্ষোভ প্রকাশ পেল তিনি বললেন যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় তখন সে তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে অথবা বলেছেন তখন তার প্রতিপালক কিবলার ও তার মাঝখানে থাকেন কাজেই সে যেন কিবলার দিকে থুথু না ফেলে বরং প্রয়োজনে তার বাম দিকে বা বাম পায়ের নিচে ফেলবে অতপর তিনি চাদরের কোণ ধরে তাতে থুথু ফেলে এক অংশের উপর অপর অংশ ভাঁজ করে দিলেন এবং বললেন অথবা এমন করবে